আনাস ইবনু মালিক রদুল্লাহ তো হতে বর্ণিত নবী সাল্লাইসাল্লাম জাফর এবং জায়োদ ইবনু হারিস রদিল্লাহ তো এর শাহাদাত অর্জনের সংবাদ জানিয়ে দিয়েছিলেন তাদের উভয় শাহাদাত অর্জনের সংবাদ আসার পূর্বেই তখন তার দুচোখ হতে অশ্রুঝড়ছিল